দূরের এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবরকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনা সম্মানিত ভাই বোনেরা দর্শক মন্ডলী যারা আমাদেরকে এই মুহূর্তে টেলিভিশনের পর্দার সামনে বসে দেখতে শুরু করেছেন আমাদের আলোচনা চলছে সুরাতুল হজাব থেকে আর আলোচনার যে আয়াত নাম্বার তা হলো আয়াত নাম্বার ফিফটি এইট আমরা আঠান্ন নম্বর আয়াত থেকে আলোচনা করব যারা মুমিনারীদেরকে যারা কষ্ট দিবে মুসলমানদেরকে যারা কষ্ট দিবে তাদের কি হবে সেটা আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন নরনারীদেরকে কষ্ট দেয় তারা অবশ্যই বড় ধরনের অপবাদ দিয়েছে তাদেরকে बड़णर गर मध्य पर आल्ला मर्जदा हलो सब चेल्ला के ने हयात छ যেমন ভাবে এটা বড় গুণা ছিল আর তাদের পরে যদি তাদের ব্যাপারে কোন কটাক্ষ করা হয় কোন যদি বাজে বিদ্রুপ মন্তব্য করা হয় সেটাও যারা মন্তব্য করবে বড় ধরনের কবিরা গুণা তারা করলো এজন্য আমরা খুবই সাবধান থাকতে হবে আল্লাহ রসুলের সাহাবিরা তারা তাদের জীবন দিয়ে দিনকে প্রতিষ্ঠা করেছেন जीवन के कुरबानीजी भाई बोन जेनारेशन जा रहा जनारेशन के कर অন্য সাহাবিদের পর্যন্ত মন্তব্য করার সুযোগ দেন নাই আপনার হাতে বল তাহান তিনি তার ফ্যামিলিকে মক্কায় জানিয়ে দিয়েছিলেন মক্কা বিজয়ের যে অভিযানের কথা যখন ফাঁস হয়ে গেল আলী মেকদাদ এবং আমি গরদান থেকে তার মাথাটাকে ফেলে দেই। আই উম আল্লাহ রসুলের চেহারা সে অংশগ্রহণ করেছিল তুমি কি জানো আল্লাহ বদরিনের ব্যাপারে যারা বদরে অংশগ্রহণ তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন তুমি কি জানো লাকুম। তোমরা যা খুশি তাই করো আল্লাহ তোমাদের হাতে আবি বালতা বিরূপ মন্তব্য করেছিলেন তাহলে আল্লাহর সাহাবিরা তারা হলেন দা জেনারেশন অফ প্যারাডাইস এই সময়টা হল এই সময় যারাই আল্লাহর ইমানের সঙ্গে দেখেছেন তারা হলেন সাহাবি সাহাবি কে বলে যারা সংস্পর্শ পেয়েছেন অনেক পেয়েছে। কিন্তু তারা কিন্তু না সাহাবি হলো যেই লোক আল্লাহ নবী কে ইমানের সঙ্গে দেখেছে এবং ইমানের উপরে তার মরণ হয়েছে তিনি হলেন সাহাবি আল্লাহ রবুল্লা আলমিন যারা ফলো করেছে তাদের জন্য খুশি হয়ে গেছেন বলুন সুবাহ আল্লাহ আর আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন যার তলদেশের ঝর্ণা ধারা প্রবাহিত আপনার মন্তব্য করে লাভ কি হবে কোন লাভ হবে না এই জন্য কোন সাহাবি কে আপনি সমালোচনা করতে পারেন না সাহাবিরা মানুষ ছিলেন মানবিক দুর্বলতার কারণে হয়তো কোনো ইশতেহাদি মিস্টেক হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু এটা নিয়ে আপনার করার অধিকার এখন পরবর্তী জামানাতে এসে সাহাবিদের মধ্যে একাধিক মতামত পাওয়া গিয়েছে আবুজার রাজিউল্লাহ তাল ভিন্ন মতমত ছিল মালের ব্যাপারে আলী এবং মহাবিয়া রাজিউল্লাহ তালুমার মধ্যে কারণে আপনি ইন্ডিভিজুয়ালি কোন সাহাবাকে অথবা কালেকটিভলি তাদেরকে আপনি না জায়জ এটা হারাম এটা জায়জ নাই জন্য সাহাবিদেরকে আল্লাহ রব আল জান্নাত দিয়েছেন আপনি তাদের ব্যাপারে কোন সময় গাল মন্দ করবেন না আপনার আমার মতন বেটা যদি হাজার হাজার লাখ লাখ এক জায়গায় করা হয় একজন সাহাবির আপনার কেন আঙ্গুলের সমান হবে না কাজেই আমরা ওই জেনারেশনের ব্যাপারে যেন কোন সময় বেয়াদি না করি সবসময় রদি আল্লাহ এরপরে আপনার আবু যারই নাম বলবাহ সবাইকে الله সুবহানাহু ওয়া তাআলা maaf kore diyechen. Jokhon Allah maaf kore denchen apnar amar ki ashe jay? Amra jokhon kotha bolbo adober shonge kotha bolbo. Ar Rasulullah sallallahu alaihi wasallam tinio bolechen kotha Allah Allah fi ashabi la tattakhiduhum ghuradan min ba'di পর্যালো বিভিন্ন ভাবে তাদেরকে সমালোচনার পাত্র বানাবে না যারা আমার সাহাবিদের কে ভালোবাসে তারা আমার ভালোবাসা পায়া কষ্ট দেয় সুফান এর থেকে ক্লিয়ার কথা আর কিছু হতে পারে না আর সেজন্যই আল্লাহ নবীর আমার সময়টা সবচেয়ে ভালো সময় কার সময় নবী সাল্ল আলহাসালের সময় যখন সাহাবি রাহিনে হায়াতে ছিলেন এরপরে হলো এর পরে যে জামানা সাহাবিদের আলহাম আল্লাহর নবীর নেতৃত্বে যে সমস্ত সাহাবিরা জান বাজি রেখে আল্লাহর দিন কে করেছেন শহীদ হয়েছেন আর গাজী হয়েছেন তাদেরকে আপনি সমালোচনা করেন যদি করেন তাহলে আপনি বড় ধরনের গুণা করলেন আপনার দুনিয়া এবং আপনি আখেরাত করে দিলেন হ্যাঁ অন্য অন্য মমিনদেরকে যদি আমরা সমালোচনা করি অপবাদ দেয় তাহলে আমাদের কি হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তবে এখনই নয় আমাদের সময় হয়ে গেল খানিক খানিকক্ষণের বিরতিতে যাওয়ার বিরতির পর পর ইনশাল আবারও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে apnara television er see everyone of you soon after break inshallah stay wherever you are wassalamu muhammad sallallahu alaihi wasallam er muni mubtada abu hurairah रजियाल्ला जिज्ञेस कर लें आल्लासूल सल्लाहअल्लम आपनी जवाब आल्ला रहमत और क्षमा छाड़ा जाना जब ना से ही मुस्लिम चतुर्थ ख जहांण अ हादिस संख्या छ हजार सात पिछड़ा যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন হুসেন্লাহ খান মাদান বিন ইউসফ जहांगीर कैम छह सलम कथा इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान আর আমরা আলোচনা করছি রসুল আলহাসাল এর সাহাবিদের মধ্যে যেহেতু তারা মানুষ ছিলেন তাদের চিন্তাগত কোন ভুল হতে পারে তাদের ইস্তেহাদের কোন ভুল হতে পারে সেটা আল্লাহ রবীন্দ্র করে দিয়েছেন সেজন্যই তারা সবাই জান্নাতি আল্লাহ রান আল্লাহ রবুল আলমিন তাদের উপরে খুশি হয়ে গেছেন তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছেন আল্লাহ এর থেকে বড় সার্টিফিকেট এর থেকে বড় কনফার্মেশন আর কিছুই হতে পারে না পারেনা পারেনা সমানিত ভাই বোনেরা এখন বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন দেশে দেশে বিভিন্ন জামানাতে যারা আল্লাহর পক্ষের সৈনিক হয়ে কাজ করেছেন দাওয়াতি দিনের যারা কাফেলার বিভিন্ন নেতৃত্ব দিয়েছেন সেটা আপনি আরব দেশের কথা বলেন অথবা আজম দেশের কথা বলেন মিশরের কথা বলেন অথবা প্যালেস্টাইনের কথা বলেন রাশিয়ার কথা বলেন আর ব্রিটেনের কথা বলেন বাংলাদেশের কথা বলেন আর ভারতের কথা বলেন পাকিস্তানের কথা বলেন আফগানিস্তানের কথা বলেন কথা বলেন না কেন এরকম দেওয়া হয়েছে হয়েছে। হয়েছে। দেওয়া এই ফাঁসি দেওয়ার কোন জাস্টিফিকেশন ছিল না সারা দুনিয়া জানে এই ফাঁসিটা হওয়া উচিত ছিল না কিন্তু আমাদের হাতে ক্ষমতা আছে আমরা জোর করে ফাঁসি দিয়েছি আল্লাহর কসম করে বলি এই যে আল্লাহ দুনিয়াতে আমাদের বেঈজ্জতি করবেন আখেরাতে আমাদেরকে বেঈতি করবেন এই দুনিয়ার আদালত সর্বশেষ আদালত নয় দুনিয়ার আদালতে সবকিছুর ফয়সালা হয় না আদালত আখেরাত নামে এক আদালত রয়েছে যে আদালতের বিচারক ব্যারিস্টার নিয়োগ করে সিদ্ধান্ত কে পাল্টানো যায় না যে সমস্ত বিচারক যেই বিচারক তিনি মানুষের পরোয়া করে উল্টা রায় দিবেন না সেই বিচারক কে সেই বিচারক হলেন সব বিচারকের বড় বিচারক আমরা অন্যায় অবিচার দুনিয়ার দেশে দেশে দেখেছি ইমাম আহমদ বিন হাম রহমতুল্লাহ আলাইকে বেতরাঘাত করা হয়েছিল আমরা দেখেছি তার বদলা আল্লাহান দিনের মুজাহিদরা বলেছেন মরণের ফয়সালা আসমানে হয় জমিনে হয় না কথা ঠিক মরণের ফয়সালা কোন দিন তারা তো শহীদ হয়েছেন রাজেই একজনকে ফাঁসি দিয়ে দেয়া হলো একজনকে মেরে ফেলা হলো আর এর জন্য আপনি মনে করবেন না যে এই লোকটা অপরাধী তাহলে আপনি নিজে যদি অপরাধী মনে করেন এই দুনিয়ার আদালত তারা বিচার করে যেখানে সত্যের লেশ মাত্র নাই সেটাকেও জোর করে একজন একজনের অপরাধ আর ঘাড়ে চাপানো হয় উদর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে এরকম মুমিনদেরকে কষ্ট দেওয়া হয় এই পৃথিবী এভাবেই চলছে এই পৃথিবীতে হয়তো আমরা বিচার পাব না আমাদেরকে এরকম কষ্ট যারা দিচ্ছে ওরাও কষ্ট পাবে ওদের জন্য আমরা বদ করি না তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওদেরকে হে দেয় যদি আল্লাহ ওদেরকে হে দেয় তাহলে আমরা আমাদের সব কষ্ট ভুলে যাব। আর ওদের নিশ্চয় যদি হেদায়েত না থাকে আল্লাহর আলমিন তার সিদ্ধান্ত ওই আল্লাহর ওই শক্তি তো আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি কিছু দেখাই তোমার মুজাহিদদের তুমি পক্ষে থেকে যাদেরকে অন্যায়ভাবে ভাবে কারাগারের মধ্যে রেখে দেওয়া হয় যাদের জীবন নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেওয়া হয় আর যদি তোমার দিনের জন্য মর্দে মুজাহিদদের রক্ত প্রয়োজন হয় তুমি নিও কিন্তু আল্লাহ তারপরে তুমি তোমার দিনকে বিজয় দান করো সম্মানিত ভাইরা আমার দর্শক বোনেরা এরকম ঘটনা আপনার দেশে ঘটে আশেপাশের দেশে ঘটে সারা পৃথিবীতে ঘটে ঘটেছে তারা যেন এরকম মনে না করে যে আল্লাহ সুবহান তাদের ব্যাপারে গাফেল হয়ে আসেন আল্লা সুবহান করেন এমন দিন আসবে নির্যাতন করেন এটা আপনারা বন্ধ করুন এতে আপনি নিজের নিজের কপালকে পোড়াচ্ছেন এরকম কাজ যেন কোন মুসলিম নরনারী না করে আপনি নিজে মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাইকে কেন কষ্ট দিবেন প্রমান না হলে করবেন। এই রাজনীতি কি আপনার আখেরাতে যাবে আপনার আখের কে আর কবরকে কে করে দিবে আল্লাহকে আমরা ভয় করি সবাই আমরা আসি এবং এই কথা জানি যে মরণ কিন্তু আমাদের আছে মরণের পরে আর বানানো যাবে না কেম পর্যন্ত যারা মুখলে মমিন বান্দাদেরকে আল্লাহর পথে দায়ীদেরকে আলেমাদেরকে যারা কষ্ট দিবে তাদের ভবিষ্যৎ তারা ধ্বংস করে ফেলবে তারা তাদের দুনিয়া এবং আখেরাত কে তারা বরবাদ করে ফেলবে এই নিয়ম কেমদ পর্যন্ত চালু থাকবে আর তার প্রমাণ হলো এই আয়াত যেখানে আল্লাহ সুসেন যারা নর নারীদের কে কষ্ট দেয় বিনা কারণে বিনা প্রয়োজনে ফর নো রিজন তারা দিল তাদের ব্যাপারে আর ক্লিয়ার গোনা তারা করে গেল কবিরা গোনা তারা করলো এই দুর্ভাগ্যজনক বিষয় পৃথিবীতে আপনার ফয়সালা হয় না মূল সাকসেস হলো আপনার আখেরাতে সাকসেস কেয়ামতের কঠিন ময়দানে সেদিন বোঝা যাবে যে কে আসলে সাকসেসফুল আর কে লুজার সফল কাম হলো আর কে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম কে ভালোবাসি না বরং যারা আসল ইসলাম নিয়ে চলতে চায় তাদেরকে আমরা বাধা দেই তাদেরকে আমরা কষ্ট দেই তাদেরকে বিভিন্ন কটু করি আবার কিছু মানুষ আছে আমরা মডার্নমের নামে ইসলাম পন্থীদেরকে লেখার মাধ্যমে কষ্ট দিই টেলিভিশনের আমরা টক শোতে গিয়ে কষ্ট দিই বিভিন্নভাবে কষ্ট দেই আমরা কিন্তু আল্লাহর কাছে অপরাধী হয়ে যাচ্ছি কাজেই মূল ফা যেহেতু আল্লাহ করবেন এই আল্লাহর আল্লাহ ফয়সালার জন্য আমরা যেন অপেক্ষা করি আর আমাদের আমলকে যেন আমরা নষ্ট না করি সম্মানিত ভাই বোনেরা এজন্য আপনারা আপনার চোখের সামনে কোনো দুর্ঘটনা ঘটে গেলে কোনো ভালো মানুষকে শেষ করে দেয়া হলে হত্যা করে ফেলা হলে আপনি যেন এর জন্য হতাশ হয়ে সেটাই হবে হক অবশ্যই আসবে বাতিল চলে যাবে বাতিল চলে যাওয়ার জন্য এসেছে কাজেই এই নিয়ম কে আমদ পর্যন্ত চলবে এটাই হলো আয়াতের শিক্ষা কষ্ট যেন না দেের কথা আল্লাহ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আর আল্লাহ করি আল্লাহ আমাদের সবার এই সময়কে কবুল করুন আমিন আসসালাম Oh <laughs> <laughs> जार मध्य निहित आल्लार निर्देश अत्यंत शिक्षण इमान के शुद्ध कर प्रतिष्ठा करार्ज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 दया अर्जन करें बोझार गुरुत्पूर्ण अनुष्ठान कुरान कह बुधवार रत आठ ट्रचार सकाल साढ़े छंगल